বিসি র الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن عبد الله بن عباس الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم لقي ركبا بالروحه فقال من القوم قالوا المسلمون فقالوا من انت قال رسول الله فرفعت اليه امراه صبيا فقالت الي هذا حج؟ قال نعم ولك اجر درشک ভাই ও আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি আলম সমাজকে যে ছোট বাচ্চার কি হজ আছে কিনা অনেক সময় সৌদি আরবে যারা অবস্থান করছেন কাছে তারা বলেন যে ছোট বাচ্চার উমরা আছে কিনা হ্যাঁ সেই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেবে সেটা আছে হচ্ছে হজরত আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরম সাল্লাহ আসলাম একবার রোহা নামক এলাকার মধ্যে একটি আপনার গ্রুপ দেখতে পেলেন যে তারা সফর করে যাচ্ছে তখন রসুল আকরম সুল্লাহাম তাদেরকে বললেন মানিল কৌ এক মহিলা একটা ছোট বাচ্চাকে রসইলের সামনে উপস্থাপন করে বললো আলিহাদ বাচ্চার কে হজ আছে তখন রসইল আকরম সাহেব উত্তর দিলেন নাম ওলা যে অবশ্যই তার হজ আছে তবে সবটা হবে তোমার এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে সুযোগ পেলে যেন আমরা হাত ছাড়া না করি যখন ওই মহিলা জানতে পারলো যে রসুর আকরমসালাম আমাদের সামনে উপস্থিত তখন সাথে সাথে তার প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং সেটার সমাধান নিয়ে নিলেন আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে নিজের বাচ্চাকে সাথে রাখতে অনেকে আপনার কুণ্ঠবোধ করে হ্যাঁ মনে হয় যে না সে কষ্ট দিবে আমি তাকে এক জায়গায় রেখে বা কারোর বাসায় রেখে এসে আমি হজমরা করতে যাব। না আপনার এই যে কষ্ট করলেন সেটার জন্য তো আপনি से देखे अपने वंचित कहें तुम पशे रेखे तरह हजमरा कर दें तो तरह सबटुक अपनी ही पा कारण आपनी से ही क्या सहयोगी जर बच्चा काच्चा आदि सम्भव है बस झमेला ना तेल तक नहीं हजमार व्यवस्था कर देख रखते हजमरा क्या तरफ फरज हजमरा हिस पर है ना जख तालेक हाथों सम्पद आसने अवश्य तक आबाजरा करते এটা তাদের জন্য নফল হয়ে থাকবে এবং এটা সব হ্যাঁ তার মাথা পিতা পাবে সুতরাং এই ব্যাপারে আমরা গ্রহণ কোথায় করবো না আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে দৃষ্টিপাত করার দান করুন ওসল আল্লাহ নবীন মহম্মদ ওলি ওসহ